আব্দুল্লাহ হিবনু আব্বাস হতে বর্ণিত তিনি বলেন আমি একটি গাধার উপর আরোহণ করে অগ্রসর হলাম তখন আমি প্রায় বয়স প্রাপ্ত এ সময় রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মিনায় প্রাচীর ব্যতীত অন্য কিছু সামনে রেখে লোকদের নিয়ে সালাদ আদায় করছিলেন আমি কোনো এক কাতারের সম্মুখ দিয়ে অগ্রসর হয়ে এক জায়গায় নেমে গেলাম এবং গাধাটিকে চড়ে বেড়ানোর জন্য ছেড়ে দিলাম অতপর আমি কাতারে ঢুকে পড়লাম আমারে কাজে কেউ আপত্তি করলেন না